Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah Na'maduhu wa nasta'inuhu wa nasta'agfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiaati amalina Min yahdihillahu falamudillalah wa min yudlil falahadiyalah wa ashadu an la ilaha illallah wa ahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasooluh সাল ওব ওস্লসলিম কসীরা আবাদ ফকমৌলিক রাধার আ রাজা ও মালিক ওস্যা হদিন ও সাহবস আজুল ওবনিস ও শাবি ও মালিকবন মগুল ওজিদ আবন জন ওবন মন ওবন জর ওবন সামমা ওহমাদবন জিনিকবনসিন ওউজাই ও জায়দা ফালবাহবসুন ওজা بن রজুলহিবুলহিনহাল ও আহমদ অবন হমবল ওহমদ অবন الله সাহেবসুনশাল এজা জমব খে ওকালবলহ মহনাল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হকিয়ানি মোহাম্মদ রসুর সালামের উপর আজ বিশে জমাত চোদ্দশো তেতাল্লিশ হেজুরি মোতাবেক একুশ আজকে একুশে জমাতে উল্লাহ চোদ্দশো তেতাল্লিশ হেজুরি মোতাবেক ডিসেম্বর দুই আমাদের ধারাবাহিক আলোচনা শারহুসন্নার পর্ব নম্বর একচল্লিশ আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিষয়ের সাথে বর্তমান যুগেই শহী আকিদার অনুসারী কোরআন সন্নার অনুসারী চেনার একটি রেশা আল্লাহতাল্লাহ চাবি কাটি পাবেন যে কেমন করে কথা বললি বুঝবেন ওর সাথে চলাফেরা করলে বুঝতে পারবেন যে শহীদ সন্ন্যার অনসারী কিনা জি যারা সহি সন্ন্যার অনুসারী হবে তারা যেসব আইমাইকেরাম অলামাইকে রাম দিনের খাদেমরা দিনের দায়ীরা কোরআন সোনার অনুসারী তাদেরকে ভালোবাসবে তাদেরকে ভালোবাসে তাদের সম্পর্কে কোনো বিদ্বেষ রাখবেন না এর বিপরীত যদি দেখা যায় যে কেউ দাবি করছে যে আমি সহি আকিদার লোক কিন্তু কোরআন শোনার অনুসারী কোরআন সোনার খাদেম আলেমদেরকে আইম্মাদেরকে সালাফদেরকে দায়ীদেরকে ঘৃণা করে সমালোচনা করে তাহলে জানতে হবে যে ও শহীদার অনুসারী নয় অবশ্যই বেদাতি অবশ্যই কুপ্রবৃত্তের অনুসারী জি অবশ্যই সে প্রকাশ না করলো তার ভিতরে বিদ্বেষ আছে সহিসন্নার সাথে শহীদ সন্ন্যার প্রতি আমলের সাথে বিদ্বেষ আছে যার ফলে শহিসার আলেমদের সাথে সে শত্রুতা বিদ্বেষ রাখে ঘৃণা রাখে বলছেন লেখক এমাম হাসান বাহমতুল্লাহ ওয়াইদার আয়তার রাজুল্লাহ যখন কোনো ব্যক্তিকে দেখবে ইহি বাবাহরাইরা যে সে ভালোবাসে আবু হরাইরাকে ও আনহান মালিক এবং আনহাসন মালিক রজিয়াল্লাহ তালা আনহমকে ওসাদবেন হোজাইর এবং ওসাই দেবেন হোজাইরকে রজিয়াল্লাহ আনু হাজমাই সাহাব আই কেরমদেরকে হচ্ছে এই খাস খাস এই কয়েকজন সাহাবি নয় এই ধরনের সাহাবাই কেরামদেরকে ভালাসে আবহা রোজি আল্লাহ তালন ভালো কিসের ভিত্তিতে ভালোবাসা দিনের ভিত্তিতে ভালোবাসে আনাসবিন মালিক কে ওসাইদিন হোজাইর কে ভালোবাসে যদি ভালোবাসে সাহাবাই কেরামদেরকে ফালাম জেনে রাখো যে আন্না সাহেব সন্না যে ভালোবাসে এদেরকে সে হচ্ছে সন্নাওয়ালা সন্নাতের অনুসারী সে হচ্ছে আহল সন্নাতেওয়াল জামা चेहले बेदात नाहेबन्ना मान साब बेदान से बेदात ही नल्ला चाहली आल्ला कारण कीसर भित भल तौहि भित भलोबा भलोबास कुर सुन्नार अनुसरण करेदमत करन सुन्ना पर्यत पहलाम साहबाई कैरामगन सलाफगन त भलोबासी তারা তারাও সন্ন্যার অনসারী অক্ষান্তরে সাহাবে কেরামদের সাথে ঘৃণা পোষণ করে কারা রাফেজিরা শিয়ারা খালি স্পষ্ট কেউ যদি সাহবা কেন সমালোচনা করে সে রাফিজি শিয়া আর নাহলে আজকাল কিছু হয়েছে রাফিজি শিয়া ছাড়া তার নিজেরা হয়তো শিয়া নয় কিন্তু তারা হচ্ছে আকলানি বিবেককে দলিলের উপর প্রাধান্য দিয়ে থাকে ता है नासिक मुनाफे कपट और ना विवेक के हदीस प्राधान्य दिए तो जी हादीगुली सहबाइक वर्णना करीस खिलाफ तरह विवेक हाँ सूतरा विवेक के प्राधान्य दीते गए शाहबाइ कारम मानहानि जेमन किस गोमरा लोकम करबु रजी अल्लाह ताल बिुदे कि लिखे एक मस री जी এবং আল্লা মৃত্যুর আগে তার মৃত্যুর সময় সম্পর্কে তার মন্তব্য যে খেবর যুদ্ধের সময় সপ্তম হেজ ইসলাম গ্রহণ করলেন নবিসালামের সাথে তিন বছর থাকতে ফেলেন। আর এত বেশি হাদিস কি করে বর্ণনা করলেন তার মানে হাদিস সুরক্ষিত নয় তাতে মন গড়া নিজে কিছু ঢুকিয়েছে নজিবিল্লা এইরকম যারা করবে তারা হয় না হলে তারা হচ্ছে ইসলামের শত্রু বাইরের শত্রু ঘরের শত্রু না বাইরের শত্রু জি মুনাফিক নাস্তিক জি সেকুলার জি অন্য রে রয়েছে এখানে আনাস মালিকের জায়গায় মালিক বিন আনাস তুমি যদি কাউকে দেখতে পাও যে সে এমাম মালিক বিন আনস রহমতুল্লাহকে ভালোবাসে মদিন আর এমাম এমাম ওদারেল হিজরা প্রখ্যাত চার এমামের অন্যতম বাহাদিস ফকিহ এমা মালিক রহমতুল্লাহ আগে ভালোবাসে এমা মালিকের বাপের নাম ছিল আনাস সাহাবি আনাস বিন মালিক নবী সশ বছরের খাদেম আর এমা মালিকের নাম হচ্ছে এর উল্টো মালিক বিন আনাস। তো কেউ যদি এম মালেবিন আনাস কে ভালোবাসে তাকে পছন্দ করে ফায়াল আন্না সাহেবাহ তো জেনে রাখো যে শেষের অনুসারী একজন মহাদেশ কে একজন ফকিকে একজন ইমামকে ভালোবাসে তার মানে অনুসারী ওয়াই আয় তার রাজব্যুবা আর যদি দেখো কোনো ব্যক্তিকে যে আইব বিন আবি তামিমা সুখ কে ভালোবাসে তার বাপের নাম ছিল আবু তামিমা তাকে যদি ভালোবাসে তিনি কে ছিলেন একজন কানা ফকি মহাদা লিখছেন তিনি হাদিসের বিষয়ে তিনি নির্ভরযোগ্য ছিলেন বড়ই মজবুত ছিলেন এবং বড় দিনদার ছিলেন এমাম সোবার আহমতুল্লাহ বলেছেন ওয়া সৈয়দুল ফোকাহা ফোকাহাদের তিনি সর্দার ইমাম ইবনাম সুখিয়ান আর আমি তার মতো কোন আলেম ইমাম আমি দেখিনি আমাদের জামনে জি প্রশংসা করেছেন তিনি একশো একত্রিশ ইন্তেকাল করেছেন একশো একত্রিশ একশো দশ ইজিডিতে সাহাব যুগ শেষ হয়ে যায় একশো দশ সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন তার নাম জানা আছে কি বলতে পারেন কেউ আবু তোফাইল দোসি বংশের আবু বংশের তো তাহলে একশো একত্রিশ মানে কোন জামানার লোক তাহলে আর কাউকে যদি দেখো সে এমাম ইবনে আউনকে কে ভালোবাসে ইবনে আউন তার নাম ছিল আবদুল্লাহ বিন আউন শেখ ও আহ বাসরা আহ মহম বাসরা তিনি শেখ ছিলেন এবং আলেম ছিলেন শেখ আলেমদেরকে শেখ বলাটা প্রাচীন যুগ থেকে চলে আসছে কিন্তু সালাবদের যুগ থেকে এমাম আহমদ বিন হাম্বালকে তার ছাত্ররা শেখ বলতেনা হ্যাঁ মলবীর সাহেব হ্যাঁ এসবগুলি হচ্ছে পার্শ্ব দেশ থেকে এসব গিয়েছে হ্যাঁ মালানা জালাল উদ্দিন রুমি জি এসব ভারতে সব প্রভাষা কি বলছে যে ভাষাগুলো পরিভাষাগুলি এর প্রচলন ঘটেছে আহমদুলিল্লাহ আহলাদিসার এগুলো উঠে দিচ্ছে একটা ভালো কথা একসময় আমাদের চোখের সামনে যে সব জলসা মহফিলের বিজ্ঞাপন হতো মাওলানা মাওলানা লিখা হতো এখন আর মাওলানা লিখে না সাইখ লেখা শুরু হয়েছে আহাদিসার মাওলানা সাধারণত লিখে না ইল্লা আল্লাহ আহ বুঝে না যাইজ হারাম বলছে না কিন্তু অপছন্দ না অবশ্য যে এই পরিভাষাগুলি আর এতে আবার আর একটা কিন্তু একটা খারাপ দিক আজকাল দেখা যাচ্ছে যে শেখানাও সেও শেখ এজন্য শেখ শব্দটা কোনো মূল্য থেকে যায়নি এবং আহমদ বিন হাম্বালও শেখ ছিলেন আর আপনারা যারা আমার এখানে পড়াশোনা করছেন আপনারা দেশে গিয়ে খালি খুদ্ে দাঁড়াইতে পারলে শেখ আইয়ুব শেখ হমুখ শেখ রামিজ এই শেখ আবদুল্লা সব সব শেখ জি বড় দুঃখজনক এটা কিন্তু জি শেখ হওয়ার যোগ্যতা লাগে জি নিজেরা পছন্দ না করলে মানুষ বানাইতে পারবে না আমি দেখেছি আমাদের হানাফি মৌলভীদেরকে আমাকে চিঠি লিখেছে চিঠি লিখে চিঠি লেখা যে যখন ছিল মোবাইল এই স্মার্টফোন আসে তখন চিঠি লিখছে তারপরে শেষে লিখছে যে বেনীত বা ইতি মৌলানা হাফেজ মৌলানা সাহেব নিজে যদি হাফেজ মৌলানা লিখে পছন্দ করে আমাদের জীবনে দেখেছেন যে আমি নিজ বা হাফেজ অথবা শেখ নিজে না কখন অন্য কেউ লিখ আলাদা কথা তারপর শেখ হওয়ার যোগ্যতা যদি থাকে কমপক্ষে মাদ্রাসায় দাওরা ফারেক হয়েছে আর তারপরে আলহামদুলিল্লাহ আরবি ক্লাসের আরবি কোরআন হাদিস ভালো বুঝে আর তারপরে শেখ লিখে একটা তাও মানায় জি কিন্তু শেখ কে যদি ফাজিলতু শেখ আর বাড়িয়ে মিন শেখ কে শেখ বলে মানুষ ছিলেন এমাম আব্দুর রহমান প্রখ্যাত মহাতিনা বিন এরাক আনাথন এরা কে আব্দুল্লাবিন আউনের চাইতে সন্না সম্পর্কে বেশি জ্ঞানী কেউ ছিলেন না আর যদি ভালোবাসে তিনি আব্দুল কাইস আবদুল কাইসের স্বাধীনকৃত গোলাম যারা একসময় গোলাম ছিল কীতো দাস তাদেরকে মনিবরা স্বাধীন করেছে তার বড় বড় আলেম আইম্মা হয়ে গেছে যেমন নাফে প্রখ্যাত হাদিস আবদুল্লাহ আল্লাহ থেকে তার এই মাওলা স্বাধীন কৃত গোলাম নাফে বর্ণনা করেছেন অথবা তার ছেলে সহপাঠী দুজন সালেম ইবিন আবদুল্লাহিন উমার সালেম আনাভি সালেম বড় তাবেই এমাম ছিলেন আব্দুলের ছেলে জি তো তখনকার সালাফগণ আমাদের উত্তম আদর্শ তারা নিজের চাকর নকরকে আজকালকার মতো চাকর না দাস চাকর যাদের কিনা বেচা করা হইত পণ্যের মতো কিতু দাস চাকরকে সুযোগ দিতেন বড় উৎসাহিত করতেন যে তোমরা এলেম শিখে বড়ো বড়ো আলেম হবো অ্যালেম শিখো তোমরা আজকাল কে আছে নিজের চাকরকে নিজের কাজের মেয়েকে পড়িয়ে বলে তুই পড়ে মানুষ হা পড়ে বড়ো হা বড় অন্তর লাগবে আমার ছেলেদের মতো আমার চাকরটা ছেলে আমার বাড়িতে চাকর করে। শুধু মুখে দাবি করলে হবে না ইমানের আর পরেস গাড়ি ছ কাজে পরিণত করতে হবে এমামান এমাম ছিলেন আলম জি নিদর্শন হাফেজ ছিলেন মানে হাদিসের হাফিজ তখন যে কোরআন হাফেজকে হাফিজ বলা হইতো না এটা নতুন পরিভাষা আর ভারতীয় পরিভাষা যে কোরআন হাফেজ হইলেই হাফিজ বলে সৌদি আরবে শুনছেন যে কোরআন হাফিজকে হাফিজ বলছে কেউ এটা পাবেন না কিন্তু খেয়াল করেছেন কি না কোরআন হাফেজকে সৌদি আরবে হাফেজ বলেন হ্যাঁ জানে হাফিজুল কোরআন হাফেজ লিল কোরআন বলবে কিন্তু অমুক হাফেজ না হাফেজ মানে হচ্ছে অনেক হাদিসের হাফেজ অনেক হাদিসের হাফেজ বরং মুস্তাল হাদিসের ভাষায় এক লক্ষ হাদিসের হাফেজ এমাম হাফেজুল্লাহ আলী অনেকে মনে করে এমাম হাফেজার এই জন্য কোরআনের হাফেজ অধিকাংশ আইম্মর আলমেকর আমরা হইতেন জি যারা ভালো আলেম তারা কোরআন যদি হেফজ খানাতে বৈশাখ মুখস্ত না করে তুই এমনিতে প্রায় কোরআনের আদমুখস্ত আছে ভালো আলেম এমনিতে কোরআনে হবে হাফিজ কাছাকাছি না হওয়া ছাড়া ওর আলম হওয়া যায় না কারণ যখন যে আয়াত দলিল পেশ করা লাগবে তখন পেশ করতে হবে অনেক হাফিজ আছে কোরআন মুখস্থ করেছে কিন্তু একটা দলিল পেশ করতে পারবে না কিন্তু যেহেতু হেফজখানে পড়েছে আপনাদের কাছে হাফিজ কিন্তু অনেক আছে হেফজ খাজ নিয়মিত অবশ্যই হেফজ করেনি কিন্তু যখনই কোন একটা মাসলার বিষয় আসছে কোরআনে কেন আয়াত পড়ে বলছে এই আয়াত ওই মুখ মাসলার দলিল হাদিসে মানে বড়ই পারদর্শী ছিলেন একশো উনচল্লিশেকাল তাকে যদি কেউ ভালোবাসেন আব্দুল্লাহবাসে তিনি কে ছিলেন আব্দুল্লাহ আবু মোহাম্মদ ছিলেন এমাম আবু হাত এমামুন বিন আল মুসলামিন তিনি মুসলিম এমাম গনের অন্যতম ইমাম ছিলেন ফুজা এবং হাদিসের বিষয়ে দলিল ছিলেন তিনি একশো বিরানব্বই তারপর তার নাম ছিল আমের কারণ হাফেজ হা হাফেজ ছিলেন হাদিসের নির্ভরযোগ্য ছিলেন মুফতি ছিলেন একটা কোর্স দেবী মাদার সাহেব না শুধু মুফতি হয় না আর সার্টিফিকেট না থাকলেও মুফতি হইতে পারে কিন্তু যোগ্যতা থাকতে হবে আর দাখা মিনা সাহাব বেশ কিছু সাহবাই পেয়েছেন তার মানে তিনি তাবি এমাম আমেরা সাহাবি হচ্ছেন তার ইন্ত মেঘওয়াল কেউ যদি মালিক বিন মেঘওয়াল কে ভালোবাসে তিনি কে ছিলেন মালিক বিন মেঘওয়াল আল বাজি আল কুফি কুফার লোক ছিলেন কেন কাসির আল হাদিস অনেক হাদিস মুখস্ত রাখতেন সে কাতান হুজা শেখা নির্ভরযোগ্য ছিলেন এবং হাদিসে দলিল ছিলেন তিনি একশো উনষাট হিজরি তার ইন্তেকাল ওই আজিদ আহ নজরাই কেউ যদি আজিদ আনজোরাইকে ভালোবাসে আজিমাই আবুুল ইমাম আহমদ এমাম আহমদের ওস্তাদ ছিলেন এমাম আহমদ রহমার ওস্তাদ ছিলেন রহমাউল্লা ফিল হদিস হাদিসের ওস্তাদ ছিলেন কানা সেকাতমান ওয়ারিয়ান ছিলেন আবেদ ছিলেন এবং তিনি নির্ভরযোগ্য আলেম ছিলেন একশো বেরাশি হিজরি তার মহাজবিনাজকে যদি কেউ ভালোবাসে মহাজুবিনাজ কে বলছে আবুল মোসান্না আল আমারি আল বাসরি বাসরার ইমাম ছিলেন কানা মিন আল আসবাত হাদিস হাদিসে বড়ই পণ্ডিত্য রাখতেন আসনা আলি আহমদ বিন হাম্বাল ওগাইমাম আহমদ বিন হাম্বাল অন্য কেমন তার প্রশংসা করেছেন একশো ছিয়ানব্বই তার এবং ভালোবাসা যদি ওয়াহাব্দ জরিরকে ওয়াহাব্দ জরির কে ওয়াহ বিন জরির বিন হাজিম আবুল আব্বাস আল জাহাজামী কানা সেকা নির্ভরযোগ্য ছিলেন হাদিসে আর যদি ভালোবাসে ছিলেন হাদিসের আলেম আহলি বাসরা লোকদের আলেম ছিলেন কানা সৈয়দ আহলে অখি আপন জামানেই তিনি সবার সর্দার ছিলেন এলমের ক্ষেত্রে একশো ছিজরিত এবং যদি ভালোবাসে জয় ছিলেন সালাবেনের যুগে সালামা আরেদিনা হয়ে গেল একশো ছষট্টি তেন্তেকাল আর হাম্মদিন জায়দ ইবিন্দিরহাম আবু ইসমাইল আহলে বাস্তর ইমাম উনিও বাস্তারা দুইজন কিন্তু বাস্তার ছিলেন কারামিয়া আহিল বারাব্দ বড় পর দিনদার ছিলেন একশো উনাশিতে তার ইন্তেকাল একশো উনআশি ছষট্টি আর উনআশি তাহলে এমাম হাম্মদিন জয়দ হাম্মিন সালেমান পরের আর যদি ভালোবাসে এমাম মালিক বিন আনসকে মদিনার ইমাম মালিক বিন আনস মালিক একটু আগে বললাম মদিনার ইমাম আর এমাম যদি ভালোবাসে এমাম আউজাইকে ভালো ইমাম তিনি আব্দুর রহমান আমর আবু আমর আল আউজাই সাম দেশের তিনি ফকি আর ইমাম ছিলেন একশো সাতান্ন তার ইন্তেকাল এমাম যখন আউজাই নাম আসলো তখন একটি কথা বলে দাও ভালো হবে হয়তো অধিকাংশ ভাইরাই জানেন না বোনেরা জানেন না সেটা হচ্ছে যে তার অনেক অনুসারী ছিল মানে তার ফিখের অনসারি অনেক ছিল যুগের আবর্তন বিবর্তনে তারা শেষ হয়ে গেছে না হলে তারও একটা মজহাব ছিল মজাব মানে তারা মজাব দাঁড় করে যায়নি মানে তিনি এত খেদমত করেছেন যে তার অনেক ফলোয়ার ছিল এমাম আবু হানিফার ফলোয়ার থাকতে থাকতে যুগের আবর্তন বিবর্তনে সাপোর্ট পেয়েছে বিভিন্ন দিক থেকে তার হানফি মজাব সারা পৃথিবীর অধিকাংশ এলাকায় ছড়িয়ে গেছে এমাম সাফির অনুসারী ছিল অনেক তারপরে সাপোর্ট পেয়েছে তারপরে সাফি মজাব পৃথিবীতে ছড়িয়ে গেছে এমাম মালিকের মজহাব আফ্রিকাতে ছড়িয়ে গেছে হ্যাঁ তারপরে আপনার এমাম আহমদ বিন হাম্বালের অনুসারী অনেক ছিল বড় মহাদেশ ইমাম ছিলেন আর ফকিও ছিলেন তার মজাব ছড়িয়েছে চারটা মজাব যুগের আবর্তন বিবর্তনে বাকি থেকে গেছে চার মজাব আল্লাহ নাজেল করেছেন না করেননি রসলাস ভবিষ্যৎবাণী করেছেন চারটা মজাব আসলে তোমরা মেনে চলিও তাও করেননি এই আমার কথাটা ভালো করে মানে যুগের আবর্তন বিবর্তনে চার এমামের অনুসারী মোকাল্লে দিন থেকে গেছে আর একদল এর মাঝে সব সময় যখন তকলিদ শুরু হয়ে গেল কোন এক ধর তখন তারা এই তকলিদের বিরোধিতা করতে থেকেছে আর স্বাধীনভাবে তারা কোরআন শোনার অনুসরণ করতে থেকেছে বিনা কোনো এমামের তকলিদে অন্ধ তকলিদে তকলিদে শাক্সি ছাড়া তকলিদে শাকসি ছাড়া জনগণ আলেমের অনুসরণ করবে আর প্রত্যেকটা দলই জানা জরুরি নাই কিন্তু একজন বিশ্বস্ত আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবে এটাকে ইত্তেবা বলেন অথবা তাকলিদ বলেন কিন্তু তাকলিদে শাক্ষী নাই অর্থাৎ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী কোনো একজন আলেমকে ভালো বলো হ্যাঁ যার কাছ থেকে সম্ভব যার উপর আস্থা আছে যাদের আস্থা আছে তার কোনো একজনের কাছ থেকে মশলা যায় না আমল করেন আপনারা কিন্তু একজনকে অনুসরণ করা যদি মনে করেন এটার নাম তাকলিদে শাক্সি তাকলিদ শাক্ষী যায়জ কারণ একজনের ভুল অবশ্যই আছে কিছু ফতুয় ভুল আছে আপনি যদি একজন কন্ধে ফলো করেন তো কখনো পুরোপুরি হক পাবেন না আপনি কোন যুগে একমাত্র রসুরুল্লাহ সাল্লা সাল্লাম ছাড়াই এই জন্য তকলিদ এবং তাকলিদের শাক্ষিতে পার্থক্য করবেন তাকলিদ জাহেজ কিন্তু তাকলিদের শাক্ষী জাহেজ না। জনগণ আলেমের অনুসরণ করবে বিনয় দলিলে বিনা দলিল মানে প্রত্যেকটা দলিল জানতে হবে আপনার ক্ষমতা নেই আমরা এত পড়ার পরে প্রত্যেকটা দলিল অনেক সময় সম্ভব না হঠাৎ করে হ্যাঁ জানি মশলা এটাই ঠিক কিন্তু এর দলিল কোনটা থেকে নেওয়া হয়েছে একটু চিন্তা করতে হবে পড়াশোনা করতে হইতে পারে পড়েছি ভুলে গেছি কথা বোঝা গেছে কিন্তু আমি জানি যে এটা রাজে মশলা ইখতলাফের ক্ষেত্রে এটা বেশি শক্তিশালী মশলা হয়তো জানি কোনো ক্ষেত্রে জানিও না হয়তো তার কি করা লাগবে আপনারাও যদি বলেন যে প্রত্যেকটা দলিল জানবো যেটা সম্ভব নাই সেটার দায়িত্ব আপনার উপর চাপিয়ে দাও আল্লাহ এটা ইল্লা লাইকুল্লাহা কোন ব্যক্তিকে আল্লাহ তার ক্ষমতার বাইরে কোন তকলিফ দায়িত্ব দেন না এই তোমাদেরকে প্রত্যেকটা দলিল জানতে হবে রফে দেন মুখস্ত করতে হবে মুখস্ত করতে হবে তোমার দিবে তাকে দলিল জানতে হবে জি এমাম আউজাই রহমতুল্লা সামনে সে অনেক অনুসারী ছিলেন অনুসারী ছিল তার যুগের আবর্তন বিবর্তন শেষ হয়ে যায় এক সময় নয় জন এমাম এমন ছিলেন যাদের অনুসারী ছিল কারো তাড়াতাড়ি অনুসারী অনেক থেকেছে দীর্ঘ সময় ধরে থেকে এরকম থেকেছে নয় জন এরকম ছিলেন যাদের অনুসারীরা ছিল জি কেউ যদি এমাম আউজাই ভালোবাসে আলোকে যার কথা ঠিক হবে তার কথাই মানব আপনি মরা মানুষের কাছে তার ফতো নিতে পারবেন না চলে গেছে তাহলে আপনার যুগে জীবিত আলেমের কোন একজন আলেমের কাছ থেকে মশলা জিজ্ঞাসা করে আমল করবেন চোখ বন্ধ করে দলিল জানতে হবে এটা যে হালাল বললেন হারাম বলেন আপনার জন্য দলিল জানা জরুরি নয় আপনি জিজ্ঞাসা আজকালকার নতুন একটা মাসলা ধরেন কোন একটা মাসলা ডিএকশন যাইজ না যাইজ না ধরেন ঠিক আছে তারপর ইন্স্যুরেন্স ছিল না কি ছিল সালাবদের যুগে কিছু দিন ধরে শুরু ধরেন পঁচিশ পঞ্চাশ বছর থেকে ইন্স্যুরেন্স কি না তো এখন এই এখন একজন আলেম যদি আপনার জুয়ার দলিল যে হারাবে এর দলিল কি জানতে হবে সম্ভব আপনাদের জন্য কিন্তু যিনি মুফতি অবশ্যই জানতে হবে এমন আমি কোন দলিল ভিত্তিতে ফটুয়া দিলাম তাহলে ফটুয়া দিলে কি করতে হবে মুফতি সাহেবকে দলিল জানতে হবে যে কাল আল্লাহ আছে আল্লাহ বলেছেন বা কালা রসুল্লাহ রসুল বলেছেন জায়দাবিন কোদামা কেউ যদি কোদামা কে ভালোবাসে তিনি কে ছিলেন বলছেন কোদাম আবু সালাফি আল কুফি কুফার ইমাম ছিলেন আবু হাতমাস একশো একষট্টি হিজিডিতে এদের কেউ যদি কেউ ভালোবাসে মানে সালাফদেরকে কেউ ভালোবাসে स्वर्ण हरुल कर स्वर्ण युगर जरा कि पूर्वसूर सलाफ मान पूर्वसूर और जरा इस तरह हम खलाफ उत्तरसूरी जी তো আমাদের পূর্বশ্রী যারা আমাদের জন্য উম্মত হিসাবে জামাত হিসাবে আদর্শ সাহাবাহিকা পুরো জামাত আমাদের জন্য আদর্শ তাব আমাদের জন্য আদর্শ তাবা তাবের আমাদের জন্য আদর্শ কারো অন্য অন্য জামানার তো এর নাই সেই জামানাগুলি অনেক অনেকগুণে ভালো তো তাদেরকে যদি কেউ ভালোবাসে ফাইলাম তো জেনে রাখো যে আন্নাহ সাহেব ওসন্না শেষ উন্নতের অনুসারী শেষ উন্নতের অনুসারী আর যদি দেখো কোন একটা হাদিস যদি কার থেকে বয়ান করে তো তাকে তারা ওস্তাদ বয়ন করেন তিনি তার কাছ থেকে একটা হাদিস শিখেছি এই না যে কাউকে উস্তাদ বলার জন্য আপনার বেশ কিছু দিন এলিম শিখতে হবে তাহলে এলহান তিনি সন্না সোনা তো রনসারী ছিলেন এবং দুইশো সতেরো হিজরিতে করেছেন এমাম আহমদ বিন হাম্বাল জি এমাম আহমদ বিন হাম্বাল একশো একশো চৌষট্টি তো এমাম আহমদিন এমাম আহলুসান বরং এমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই আপন জামা যখন কোরআন মাখুল ফেতনাম সৃষ্টি করেছিল এবং খালিফা শাসক যে আব্বাসী তাকেও গুমরা করে দিয়েছিল এবং খালিফার চরম জুলচার হয়েছিল অনেক তখন অধিকাংশ সব ফিরে গেছিল আর গেছিল গুমরা হয়ে গেছিল আর হলে তারা ভয়ে চুপ হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিয়েছিল যেটা বলছিল সরকার যেটা বলছে আর বরাদাস্ত করা যাবে না কিন্তু এমাম আহমদ মাল্লা এমন এক ব্যক্তি মুজাহিদ তিনি বলছেন চার তার উপর করা হয়েছে বার বার তাকে স্বীকার করবার চেষ্টা করা হয়েছে শুধু একটি কথা বলতেন যে আমাকে যদি আল্লাহর কিতাব থেকে একটি আয়াত নিয়ে আসেন আও হাদিসান মিন হাদিস রসৌল্লা রসৌল্লা একটি হাদিস শুধু চান দলিলের জন্য একটাই যথেষ্ট নাই গায়ের জোরে যেমন বেদাতপন্থীরা আমাদের সম্পর্কে করে থাকে তাই দুশো একচল্লিশ বলছি ওটাই তো ও আহমদ আর যদি ভালোবাসে আহমদ বিনসরকে আহমদিন কে ছিলেন আহমদ নাসবিন মালিক আল খোজাই কান আমিন কেবা বড় আলেম ছিলেন আম্মার আল মারু ভালো কাজের উপদেশ দিতেন ফল খেয়ের জনকল্যাণমূলক কাজ করতেন কৌ আল আল হক হক কথা বলতেন এই কোতলাফি ফিতনাতে খালকিল কোরআন কোরআন মখলুকের ফেতনায় তাকে হত্যা করা হয়েছিল দুশো একত্রিশে তদন্তকাল দুশো একত্রিশ যদি এদেরকে ভালোবাসে ফায় আলাম তো জেনে রাখো আন্নাহ সাহেব ও স্নাত সেব সুন্নতের অনুসারী সালাবদেরকে ভালোবাসে তা বা তাবিনদেরপ করে মহাদেশ নিকমকে যারা করান সুনার অনুসারী এবং সালাবদের অনুসারী তাদেরকে ভালোবাসে তাহলে সে সুন্নি অবশ্য অবশ্যই আহলে সুন্নত এজাজ যদি তাদের আলোচনা করে কল্যাণের সাথে তাদের কল্যাণমূলক আলোচনা করে প্রশংসামূলক আলোচনা করে তো জানতে হবে যে এদের সাথে যখন মহব্বত করে আর এদের সুনাম করে তার মানে সে সন্ন্যতের অনসারী ওয়াকালাবে কলে এবং তারা যেসব আকিদা এবাদতের কথা বলেছেন সেই কথাগুলি বলে সেই আকিদা পোষণ করে তাহলে জানতে হবে যে সন্নতের তাহলে এর সাথে আরো দুচারটা কথা মিলায় লেখকের আগে যে সব সালাগুন ছিলেন কোষ্টি পাথর দিয়ে এমাম ইবনে তাইমকে ভালোবাসে না। এমাম ইবনে তাইম নাম আসলে গায়ের জালা হয় নাকি যদি গায়ের জালা হয় তো বেদাতি গেছে ভালোবাসে জজির আর তাকে যদি কেউ ভালোবাসে তাহলে জানতে হবে যে সে প্রতিষ্ঠাকারী আর বেদাতের বিরুদ্ধে সচ্চার কবর মাজার পূজার বিরুদ্ধে পীর পূজার বিরুদ্ধে সচ্চাং সুফিবাদের বিরুদ্ধে সচ্চান শেষের অনুসারী কারণ কাকে ভালোবাসে মোজাদেদ মোহাম্মদ আবদুল্লাহ ভালোবাসে ভারত বাংলাদেশে পাকিস্তানে যদি ইসমাইল শাহিদ রহমতুল্লাহ আলীকে ভালোবাসে তাহলে জানতে হবে যে অবশ্যই সে আহ হদিস এখানে এসে ধরা খেয়ে যাবে এখানে এসে ধরা খেয়ে যাবে যারা বেরেল সোনান অনুসারী কিন্তু আরেকটি এগিয়ে ইসমাইল সহিদ রহমত উল্লাহ দাদা শাহরি আল মহাদ তার বাপ চাচারা চার ভাই ছিলেন সবাই বড়ো বড়ো এমন ইসমাইল সহিদ রহমতুল্লাহ আলহ চাচা ছিলেন বড় শাহ আবদুল্লা রহমতুল্লাহ আলম শাহরি আল মহির ছেলে আর ছিলেন শাহাব্দুল গানী আর ছিলেন আর একজন কি নাম চলে যাচ্ছে সামনে দিয়ে আবার অন্য সময় মনে চলে আসবে তো এরা ছিলেন শাহাব্দুল গানির ছেলে শাহিস আলী শাহিদ তো তাদেরকে অনেকে ভালোবাসে কারণ তারা খুলাখুলিদিজদের মানহাজ প্রচার করার মতো অবস্থা তৈরি হয়নি পরিবেশ তৈরি হয়নি যার ফলে তাদের মধ্যে কিছুটা সফের ভাব ছিল তারপরে আপনার এই রফাইদেন করা আমিন জরে বলা এগুলো খোলাখুলি করতেন না যদিও পছন্দ করতেন তারা এবং লোকজনকে হেকমতের সাথে একটু কোরআন শুনার দিকে তহিদ সন্ন্যতের দিকে ডাক দিতেন শাহরফিউদ্দিন একজনের নাম শাহরফিউদ্দিন প্রথম উর্দু ফার্সি উর্দুতে তরজমা করেন কোরআন একারিম ভারতে শাহরফিউদ্দিন জি শাহ ইসমাই সাহেদ মহম্ আলের চাচা আর প্রথম ফার্সিতে অনুবাদ করেন শাহলিউল্লাহ যখন মহাদেশ হয় তার আগে আরবি ছাড়া কোনো করার ভারতের লোকেরা ভারত মানে তখনকার ভারত বারমা থেকে শুরু করে একবার আফগানিস্তান পর্যন্ত ফার্সিতেও ছিল না কোন তর্জমা শুধু আরবিতে তেলামত করো খতম আর খতম খতম আর খতম আর তারপরে ওই বেদাতি খতম হয়ে গেছে কেন কাফের হয়ে গেছে বলছে কোরআন কে বদলে দিয়েছে কোরআন কে বিহিদ তাহারি করে দিয়েছে কোরআন আল্লাহ আরবি করেছেন আর ই ফার্সিতে তরজমা করে দিয়েছে মানুষ গুমরা হয়ে ফতুয়া দিয়েছিল সেই যুগে বেদাতি মোল্লারা কবর পূজারি রে শাহিউদ্দে রক্ত হালাল হয়ে গেছে কারণ সে মূর্ত কা হয়ে গেছে কোরআন ফার্সিতে তরজমা করে শাহলিউল্লা মহাদস দেহীকে বেরাও ভালোবাস মাজারফুজারও ভালোবাসে কারণ তিনি এমন পরিস্থিতিটা ছিল তখন মুগলদের জামানা ছিল মুঘলদের জমানা ছিল তো তিনি সাহস করেন যে রফেদন করবেন আর আমিন জোরে বলবেন কিন্তু তার কিতাব হজ্জাত হল বার লাগে আগে আলোচনা শুরু হওয়ার আগে বলছিলাম যে দাউরায় হাদিসে এই কিতাবটি হানফি মাদাসে তো পড়ানো হয় আর মাদাসে পড়ানো হয় খুব মানে সাহিত্যপূর্ণ আরবি সাহিত্যপূর্ণ এই কিতাব কিন্তু আরবি সাহিত্যের কিতাব নাই সাহিত্য তাতে আছে কিন্তু কিতাবের সাবজেক্ট হচ্ছে আসরাবুসারিয়া শরিয়তের আকিদা এবং মাসাইলের রহস্য বা তত্ত্ব তত্ত্বমূলক কিতাব আসরাবুসারিয়া শ্রীরন্থি তো তাতে তিনি লিখেছেন যে ওয়ার ফলিউল্লা যারা রফায়দান করে তারা আমার কাছে বেশি প্রিয় ওই সব লোকদের মুসল্লির চাইতে যারা রফায়দানি করে না লেদিস আর রাফে আকসারো আসবাত কারণ রফায়দানের হাদিসগুলো বেশি সংখ্যায় আকসারো ও আসবাত বেশি বলিষ্ঠ বেশি মজবুত কিন্তু জীবন রফায় দান করেন আমরা উর্দুকে তার প্রথম একটা ঘটনা পড়েছিলাম আর সেটাই নকল করেছেন ডক্টর আসাদুল্লাহাল গালেব তার ওই থিসিসে আলম ছিলেন শাহুলিয়াল মহাদ সহপাঠী একই সাথে পড়াশোনা করে ছাত্র উনি খোলাখুলি আহ হয়ে গেছেন শাহুলিয় পরিবেশের কারণে আর তিনি দিল্লিতে যে শাহি মসজিদ ফতেপুরী মসজিদ আমি গেছি সেই মসজিদে পড়েছি এখনও সে মসজিদ চালু আছে দিল্লি জামা মসজিদের থেকে একটু দূরে কিলোমিটার দূরে তো সেই মসজিদে তিনি ইমাম ছিলেন এবং তিনি গোটা ভারত মহাদেশের ইমাম শাহরীল মহাদেশ দেহলবি তিনি পরিবেশটা অনুকূলে দেখেননি যে খোলাখোলে রফেদেন করবেন আমি জোরে বললাম করতেন না তিনি কিন্তু মানুষকে আকৃষ্ট করতেন সেই সন্ন্যার দিকে কাছে আসার চেষ্টা করতেন একদিন দিল্লি বাড়াতে পড়েছে পাইকারি করতে শুরু হয়ে গেছে আল্লাহ চারিদিক থেকে মারপিট শুরু হয়ে গেছে শাহুল মহদেস দেহলি তখনই জানতে পারে পাশে কোন কক্ষে ছিলেন মানে থাকতেন তিনি শুনতে পেয়েছেন হইচই হইচই মসজিদে দৌড় দিয়ে ছুটে আসতে বলে কিন্তু বেরোলি বলছে মসজিদ না পাক হয়ে গেল আমাদের মসজিদে ডিস্টার্ব করতে আসবে না আমাদের নামাজ খারাপ করতে আসবে না আপনি রফায় করবেন আমিন বলবেন বাড়িতে নামাজ পড়বে আজকে বাংলাদেশে যখন ধন বলবে আপনাদেরকে বিধাতিরে হ্যাঁ এদেরই ওরা ছিল এই পূর্বসুরি গোমরাহ পতভরুষ্ট আর ওই গোমরা উত্তর সূরীরা তো শাহলি মহাদেশ দেহ তখন তাকে কোন করে বাঁচাইলেন আর বলেন তোমরা এইরকম বাড়াবাড়ি কেন করছ এত বুড়ো আলেমের গায়ে তোমার হাত দিছ হ্যাঁ তারপর অন্যায় করছো অন্যায় কাজ করেছ রে নমাজ শুধু হাত হেলাচ্ছে আর আমিন জোরে বললো আমাদের নামাজ খারাপ করেছে আরে ওইটাও তো হাদিস আছে করলো তো কোন দোষের কথা হইলো মাদানী ভারত থেকে এসে প্রথম যারা আরবে ঢুকে এজাজা সনদ নিতে তখন ওইখানে আবু তাহের মাদানির কাছ থেকে হাদিস পড়ে যায় আমার কাছে সনদ আছে লিখিত আমার ডায়েরিতে ওই ছাত্র জীবনের তো আমি সিলসিলা এই জন্য পৌঁছাইতে পারি হাদিসে যাহিসে আল্লাহ আসছে বোখারিতে না ওদূর পর্যন্ত পৌঁছাইতে পারবো আমরা তো আবু তাহের মাদানি রহমতুল্লাহ আল এর কাছে পড়ে গেছিলেন শাহরি আলমহাদেশে প্রথম ভারতে কিন্তু কোনো বোখারি পড়া হইতো না তার পর্যন্ত দৌড় ছিল ভারতের আলমদান মিসকাত আর এইদিকে ফেঁকা পড়তে পড়তে পন্ডিত হয়ে আর আলমগিরি পড়ে আরকি যেতে দিতে হবে না হলে তো মুশকিল মজাবটি কেন যাবে না এই হইত বখারি প্রথম করে গেলেন তারপরে বোখারি চর্চা আস্তে আস্তে হতে লাগলো শাহরিউল্লাহ মহাদেশ দেহলুবিকে তার সঙ্গী বলেছিলেন ওই আহ যে অলি উল্লাহ তুমি এত হাদিস পড়লে তুমি আমার সাথে ভালো পড়াশোনায় কিন্তু তুমি রফেদেন করো না কেন আমি কেন জোরে বলো না আমি তো করছি খোলা খুলি কোনো জবাব দিতে পারেননি উনি যে সহি সহি হাদিস আমল করছেন না কেন সাথীকে কোনো জবাব দিতে পারেননি যদি মায়ের খেতে তো আমিও তো মার খেলতাম তোমাকে বাঁচাই তো কি তোমাকে কে রক্ষা করতো এই জন্যই আমি করি না এই জন্য আমি করতে পারি না এই জন্য আমি আমিন জোরে বলতে পারি না এবার বোঝা গেছে তো কেউ হেকমা মনে করছে এইরকম পরিস্থিতিগুলিতে আপনারাও কিন্তু এগুলোর সম্মুখীন হচ্ছেন আপনাদের দেশে অঞ্চলে কেন বিদাত প্রভাব দেশ আর হাদিস বিরোধী আমলের দেশ হাদিসের চর্চা খুবই কম আর গোড়ামি মজাবি গোড়ামি খুব বেশি সেখানে গিয়ে দুইজন এই এখান থেকে সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছেন আর যার পরে একজন একদম কট্টর শক্ত আর তারপর রফায়দিন শুরু করেছেন আর আর একজন করছেন না তখন বলল যে তুমিও তো সৌদি আরব থেকে পড়ে গেলে কি সৌদি আরবে তো খুব রফায়নি করতো এখানে সে বাদ দিলা কেন জবাব নেই কিন্তু আপনার কাছে হ্যাঁ কিন্তু যেদিন আপনার সাথী মার সেদিন জবাব দিতে পারবেন যে আজকে তুমি মার খাচ্ছ আমিও মার খেতাম দুইজনই মরতাম তো যাক তোমাকে তো বাঁচাইতে পারলাম কোন রকম করে তাই না মাঝামাঝি হয়ে আমি তো কেউ হিকমত মনে করে যে একটু লুকিয়ে রাখি কিছু সন্ন্যত পরিস্থিতিটা আরো একটু অনুকূলে হোক আর কেউ মনে করে যে শিখেছি আমল করবো যা হবে তাই হোক আর কিছু আলেম আমাদের সে একটু বাড়াবাড়ি করে আপনাদেরকে এমন করে মানে উত্তেজিত করে যে একটা সুন্নত শিখেছেন অবশ্যই আমল করেন আর যদি শহীদ হয়ে যাবে এটা ইসলাম শিখাই না। যে ফেকার সন্নতের জন্য শহীদ হতে বলছে ইসলাম এটা শিখাই না ওই সন্ন্যত হচ্ছে নবীর আদর্শ ইসলাম তৌহিদ বোঝা গেছে বেদাত মুক্ততা কুফুরি মুক্ততা নাস্তিকতা মুক্ততা ইমান হারিয়ে মরবো না নবীর আদর্শ হচ্ছে ইসলাম আমি ইসলাম নিয়ে মরবো কিন্তু ফেকার মাসলার সন্নত নিয়ে বাড়াবাড়ি করে আপনি মারামারি করবেন কলহিবাদ সৃষ্টি করবেন আর দাওয়াতি কাজে আপনি আরও বাধা সৃষ্টি করবেন এটা হেক অবশ্যই নয় পরিস্থিতি আপনাকে কি করতে হবে ওজন করতে হবে পরিস্থিতি যাচাই বাছাই করতে হবে যে কোন পরিস্থিতিতে আমি আছি জি বের বের লিখেছে শাহী ইসমারী শাহীদ সম্পর্কে তিনি ইংরেজদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে লড়াই করতে এসে বালাকোটে শহীদ হয়েছিলেন পড়ে নেবেন গালিব সাহেবের বাংলা থেসিস কারণ উর্দু আরবিতে মেলা বই আছে কিন্তু আপনারা যেহেতু বাংলায় পড়বেন দেখবেন যে বাল্লাকোটে যে শহীদ যারা হয়েছেন আর বাঙালি মুজাহিদিন প্রচুর ছিলেন যারা শিখদের বিরুদ্ধে আর ইংরেজের লড়াইয়ের জন্য এসেছিলেন আমার আমার বংশের আপনার ছয় পুরুষ আমার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সাত পুরুষ পর্যন্ত আমার বংশ বংশ পরম্পরা আমার কাছে আছে লেখা আছে আমার বাচ্চাদের প্রত্যেককে মুখস্থ করিয়ে দিয়েছি যাতে করে ওরা না ভুলে কারণ ওর বেশি আমি আমার দাদাদের থেকে জানতো দাদার কাছ থেকে সাত পুরুষ পর্যন্ত জেনেছি আর তো জানার কোনো উপায় নেই তাই না তো এইটুকু যদি আমার বাচ্চারা রক্ষা করে রাখে তো আগামী পরম্পরা শিখিয়ে দিলে ওরা অন্তত আরবদের মতো বংশ পরম্পরা এতটা মুখস্থ রাখতে পারবে আমার ছোটো বাচ্চাটাকেও যদি জিজ্ঞেস করেন ছোট মেয়েটাকে ছোট ছোটটাকে আব্দুল মাজি দশ বছর এরা ওই ছয় সাত বছর থেকে মুখস্ত রাখে যে আনা আব্দুল মজিদ বেন মতিউর রহমান বেন আব্দুল হাকিম বেন ওমক বেন ওমুক বেন ওমুক বেন শফিউল্লাহ তা কি বলছিলাম কি বলতে গিয়ে বললাম হ্যাঁ শাহ ইসমারী শাহতুল্লাহ আলী সম্পর্কে বেরেলি এরা হচ্ছে যতগুলি মাজার পুজারি আছে ফুলতুলি আছে আরও মানে বেরেলিবিটা আর বাংলাদেশে মেলা ভাগে ভাগ হয়েছে কিন্তু ভারতে বেরেলিবি বললে বোঝা যায় বললে একটা নামে বোঝা যায় তো লিখেছে কত কুখ্যাত অথচ আল্লাহ রাস্তায় তিনি শহীদ হয়েছেন আল্লাহ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শিখ জালেমদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা মুসলমান চরম অত্যাচার করতে এবং শিখ জালেমরা সেই যুগে এত ইসলাম বিদেশী ছিল যে তারা দাড়ি মচ আর এই যে বড়ো বড়ো চুল এই জন্য রাখতো যে মুসলিম নিধন মুসলিম যতক্ষণ সাপ না করো ততক্ষণ এগুলো সাপ করবো না এই হচ্ছে রহস্য সেই শিখেরা যখন তাদের সাথে ইন্দ্রার আমলে যখন দ্বন্দ্ব হইলো আপনার আর ওই সময় ইন্দিরা হত্যা যেহেতু শিখ ইন্দিরাকে হত্যা করেছিল এখন একজন শিখ তার বডিগার্ড তখন অনেক হত্যা হইল শিখ তারপর থেকে একটু মুসলিমদের কাছাকাছি হয়েছে এরা চরম মুসলিম বিদ্বেষীরা যুগ থেকে চলে আসছে সাই ইসমাই সাহেদ রহমতুল্লা আলীকে হত্যা করেছে এই এরা শিখেরা শিখদের বিরুদ্ধে তিনি লড়াই গেছিলেন আর শিখ এরা সাপোর্টার ছিল ইংরেজদের আর ইংরেজ থেকে দেশকে স্বাধীন করতে হবে এটা বিশেষ করে অগ্রণী ভূমিকা পালন করেছেন আহলেদিসম আর তারপরে দেবান্দি ওলামা তো কি বলছিলাম কোরআন সোনা তামিম কোর হ্যাঁ হ্যাঁ তো তাদের একজন ছিলেন তাদের একজন ছিলেন যাকে গাজী বলা হয়তো ওদেরকে তো উনি আর ফিরে আসেনি আমার দাদা বলতেন আমার দাদা কয়েক দাদা এর সাক্ষী একজন আমার আপন দাদা বলতেন আর আরেকজন দাদা ছিলেন স্বাস্থ্য দাদা তিনিও বলতেন যে আমাদের বংশের অমুক যে ছিলেন অমুক গাজী ছিলেন জি তো ওই গাজী তিনি আন্দোলনে রাহেম্লা হুজামিয়ান তো যাই হোক কি বলছিলাম এইসব আইম্বাইকের আমরা হচ্ছে হক বাতিলের মাপ কাঠি রসুরুল্লাহ পরে যদি ভালোবাসে তাহলে জানবেন যে করমসানার অনুসারী আছে এদের সাথে যদি শত্রুতা রাখে তাহলে বুঝে নেবেন জানি এর আকিদের সমস্যা আছে হ্যাঁ কোরআন আলমদেরকে ঘৃণা করে কারা খারেজি জঙ্গিরা কারণ ওদের এই কথিত জিহাদ জেহাদকে আমরা ফাসাদ বলি দেখতে পারে না সেই জন্য এইরকম এখয়ানি জামাতিরা কারণ তাদের একামতের দিনের অপব্যাখ্যার আমরা খণ্ডন করি আর একামতের দিন মানে তৌহিদ কায়ে করা সন্না কা করা জীবনের প্রতিটি ক্ষেত্রে তখন ইসলাম তারপরে পালন করা কিন্তু দিন মানে ক্ষমতা গদি দখল এটা কথা। এত স্পষ্ট আহলাদিস ছাড়া আর কেউ তো বলে না তারপরে যত সুফিরা রয়েছে তবলিগের রয়েছে দেবন্দী রয়েছে বেরেল রয়েছে স্বাভাবিক হ্যাঁ আহলাদিস তাদের এই মজাহি তকলিদকে সাপোর্ট করেন না তারপরে তাদের এ অন্ধ ব্যক্তি পূজাকে পীর মুরিদি কে সুফিজম কে সাপোর্ট করে না সিরক বলে না হয় মেদাত বলে তাকে সমর্থন করে না ইত্যাদি যার ফলে যার ফলে তাদের বিদ্বেষ শত্রুতা যার ফলে তাদের বিদ্বেষ এবং শত্রুতা সুতরাং আজ দেখবেন আহ ল আলেমরা যারা স্পষ্ট ভাষাই জামাতিরাও শত্রুতা রাখে আর শত্রুতা রাখে আপনার সুফি যতগুলি বেদাতিরা আছে কমি আছে তবলিগি আছে সবাই বিদ্বেষ রাখে সবাই সমস্ত বাতিল পন্থী রাখে এইটা হচ্ছে মাপকাঠি তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যখনই দেখবেন যে কোনো কোরআন সোনার আলমের বিরুদ্ধে লিখছি তখন দেখবেন যে পিছনে আকিদার সমস্যা কাজ করছে এটা হচ্ছে মেন আর পার্থিব সমস্যা যদি দেখেন আহ আহ কন্দল দেখেন তখন খুঁজতে হবে যে ইদ ইউ আহলেদিস আবার একে অপরের বিরুদ্ধে কেন তখন দেখতে হয় সেখানে সাংগঠনিক সমস্যা আছে আর না হলে সেখানে টাকা পয়সা নিয়ে কন্দল আছে পদের সমস্যা আছে না হলে হিংসা কাজ করছে যখন তুমি দেখবে কোন ব্যক্তিকে যে বসে আছে কার সাথে মা রাজ মিন আহলিল আহওয়া কুপ্রবৃত্তির অনুসারী কোন ব্যক্তির সাথে বেদাতির সাথে বসে আছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এটাও দেখবেন দেখছেন যে সেলফি তুলেছে জঙ্গি খারেজের সাথে সাথে দেখছেন সোশ্যাল মিডিয়াতে বা জামাতির সাথে বসা করছে আর খুব আমি হচ্ছি সহিদার লোক আর তার কিছু ভক্তরা আছে সোশ্যাল মিডিয়া তারা বলছে যে আমাদের অনিত সহিদার লোক আকিদার তবে খারেজের সাথে কেন সেলফি হ্যাঁ জামাতির সাথে কেন এত দহরম বহরম এত খাতির साथे है, साथे जी है। क्या नमन तबलानी प्राणी क्या तबलिगी के ना बोझा गया जमती तो भलो क्या कराओ भलो कर घोरा फिर तिफेजा लगे বলছেন যখন দেখবে কোনো মানুষকে যে সে উঠা বসা করছে মারা জল আহলিল তাহলে তার থেকে লোকের আগে সতর্ক করো সাবধান করেন না কপটতা আছে এবং তাকে চিনিয়ে দাও মানুষকে শনাক্ত করে দাও যে এটা লোক কিন্তু সহিদেন না সহি মান না ফাইন মা প্রথম কথা ওকে সতর্ক করে দাও সাবধান করে দাও যে তুমি যে এর সাথে উঠা বসা করছো তো এ তো সৈয়া দাঁড়া এর সাথে আরে তুমি এখন সাথে কেন উঠা বসা তুমি তবলিগদের সাথে কেন উঠা বসা এত তুমি এই জঙ্গির সাথে এর জঙ্গির সাথে কেন উঠা বসা এর সাথে কেন এত চলে ফেরে জি যেমন আমি এক ভাইকে আমাদের আহলে দিসেন ফ্রেন্ডলিস্টে ফেসবুকে দেখছি যে এমন এক ব্যক্তির সাথে আছে যে আহলে করান একবারে তার কয়েকটা পোস্টে দেখলাম একদম চরমপন্থী হাদিস বিরোধী যে হাদিস আমার কিউজবুল্লাহ হাদিস তো পরে লিখা হয়েছে আর দেখছি যে ফ্রেন্ডলিস্ট একজন মাদানি তখন সেই মাদানীকে আমি মেসেজ দিলাম আর বললাম যে জাকাল্লা খেয়ের আপনি তো খেয়াল করেছেন কিনা আপনার যে অমুক ফ্রেন্ডটা আছে সে দেখলাম যে সেই হাদিসের বিরুদ্ধে লিখছে যে হাদিস নির্ভরযোগ্য নয় হাদিস পরে লিখা হয়েছে কোরআন সুরক্ষিত নউজবুল্লাহ সেই কি করে আপনার ফ্রেন্ডলিস্টে থাকতে পারে ছড়া জঙ্গি কি করে আপনারিস্টে থাকতে পারে আপনার জানা নেই হয়তো তাহলে জানিয়ে দিলাম আমারও জানিয়ে দিলাম তাই বলছেন ফাহাজের ওকে সতর্ক করো ও এবং তাকে চিনিয়ে দাও যে এই লোকটা কিন্তু এমন এই লোকটা কিন্তু এমন এই লোকটা কিন্তু এমন ফাইন জালাস বাদামা আলেমা কিন্তু জানার পরও যদি তার সাথে ও করে। করেন জানার পর জানিয়ে দিলেন তারপর কোনো পর আপনার কথা তারপর বেদাতের সাথে খাতি ফাত্তাকে তখন তার থেকে নিজে বেঁচে থাক তার কাছে হাদিস আসছে দলিল পেশ করছেন এটা হচ্ছে হাদিস এটি হচ্ছে সাহাবিদের আমল আসার এগুলো এটি হচ্ছে সালাহের মান হাজ সেটা চাই না ওটা গ্রহণ করতে চাই না ওই ওরিদুল কোরআন বলছে আমি কোরআন চাই কোরআন কোন আয়াতে আছে কোন আয়তে আছে দেখেন আজকাল বেশ কিছু এমন হয়েছে অথবা আহলে কোরআন যারা মুনকেরিনে হাদিস হাদিস অস্বীকারী আর কেউ আংশিক হাদিস অস্বীকারী কেউ পুরোপুরি হাদিস অস্বীকারী দুই রকমই আছে যদি হাদিসের কথা বলেন কোথায় আছে কোন হাদিস আছে হাদিস আমি বুঝি কিছু তুমি আয়ত নিয়েছো আমি তো কোরআনে কোথাও খুঁজে পাইনি এটা ফালাত আমি চাই কোরআন আমি তাহলে কোনো সন্দেহ করবে না সেই ব্যক্তির মধ্যে বেদিনি পাওয়া যাচ্ছে জিন্দিক হয়ে যাচ্ছে সে বেধর্মী সে না গুমরা সেকুলার বেধর্মী সেকুলার বেদিন অথবা নাস্তিক মুনাফিক আর না সে বদ্দিন ছেড়ে দাও সেখান থেকে উঠে যাও এবং তাকে বর্জন করু এই মর্মে রসুর উল্লাহ সাল্লাম হাদিস রয়েছে এমন একটা সময় আসবে যে একজন মানুষ শুধু একজন না মানে এইরকম মানুষ অনেক হবে কিন্তু মানুষ কি করবে কিছু মানুষ আছে যারা নিজের আসনে হেলান দিয়ে বসে থাকবে সোফাতে হেলান দিয়ে বসে আজকাল আরামদায়ক চেয়ারে হেলান দিয়ে বসে আছে হেলান দিয়ে বসে থাকবে মোত্তা মানে হেলান দিয়ে আরিকা বলা হয় আসন কে জি চেয়ার বা যে কিছু হোক না কেন যে কোনো আসন অনেকের জি আমার হাদিস বয়ান করা হচ্ছে ফয়া করলো তখন বলছে বেইনাকল্লা আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহ কিতাব কোরআন মজুদ রয়েছে মা ওয়াজাদ হালালিন কোরআনে যা হালাল পেয়েছি ফার্স্ট ইস্তাহাল নাও সেটাকে আমরা হালাল মানবো হালাল জানবো আর অফি হে হারাম আর কোরানে হারাম বলে পেয়েছি হারাম গণ্য করবো আল্লাহ শোনো এরা পথভ্রষ্ট হারাম সোন দেব জীবন জীবনযাপন করছে আর কোরআন মানি হাদিস মানি নেষ্যৎ বাণী করেছেন মুক্ত বেরোবে আংশিক অথবা পুরোপুরি আংশিক যেমন কেউ হাদির হাদিস অস্বীকার করে দিল আরো এই ধরনের কিছু হাদিস সম্পর্কে রসুর উল্লাস যা হারাম করেছেন ফাহু আল মাহারামা সেটা ঠিক ওই যেমন যা কিছু আল্লাহ হারাম করেছেন কোরআনে হারাম আর হাদিস এ আমি কোনো পার্থক্য করল চলবেন না আমি একটি উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকি এইরকম আপনার স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন না আপনার স্ত্রীর ফুফুকে বিয়ে করতে পারবেন না ঠিক আছে না তিনটা মাসলা মনে রাখবেন স্ত্রীর বোন পারবেন না যতদিন স্ত্রী আপনার এই প্রবন্ধনা আছে তালাক দিয়ে ইদ্যত পার হয়ে করতে পারবেন মারা গেছে করতে পারবেন শালিকে বিয়ে ঠিক ওই রকমই আপনার খালা শাশুড়ি আপন বই মাতৃ বই পিত্রীয় তিন রকম আর দুধ চারকম এই খালা চাষ্ত খালা নেই চাষ্ত খালা মাস্ত খালা আর চাষ্ত ফুফু এসব ফুফুর খালা নেই তো বিয়ে করতে পারবেন না আপনার স্ত্রী আছে আর ওর খালা খুব পছন্দ লাগলো বিয়ে করে ফেললেন ওর ফুফুকে পছন্দ লাগলো বিয়ে করে বসলেন হারহাম এটা জাহেজ নয় দলিল কি ইশালন পঞ্চম পড়ার প্রথম আয়াত দেখেন পঞ্চম পড়ার আগের আয়াতটি আর কি কি বলছিলাম আল্লাহ কি বলছেন করবে এটা আল্লাহ হারাম করেছেন তাহলে আপনার স্ত্রী আর তার খালাকে একত্রিত করবে আপনার স্ত্রী আর ফুফা শাশুড়িকে একত্রিত করবে এটা তো কোরআনের কোন আয়তে নেই কিন্তু একই রকম হারাম কিসের ভিত্তিতে সহিদ রয়েছে না বুঝতে পেরেছেন কোন পার্থক্য নেই দুটোতে কোন পার্থক্য সামান্য কোন পার্থক্য নেই আল্লাহ যেন বুঝার তো দান করেন এখানে ও সাল্লামা মোহাম্মদ ওয়াল আলহ ওসাহি আজমাই